ামুাইকুম রিল্লা সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সল্লাহ আলহ আসাল্লাম আমরা হালাল হারামের বিধানে মিথ্যা সম্পর্কে আলোচনা করছিলাম রাসুল সাল্লাস্লাম সবচেয়ে বড় তিনটি পাপের কথা উল্লেখ করতে গিয়ে তিনি মিথ্যা কথাকে তিন নম্বরে রেখেছেন তিনি বলেন সবচেয়ে বড় পাপ হচ্ছে আলেশ্বরা বিল্লাহ আল্লাহর সদস্য রেখ করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে ওকুকুল আলে দায়ন পিতামাতার অবাধ্য চলা তৃতীয় বড় পাপ হচ্ছে কলজোর কথা বলা মিথ্যে কথায় সমাজের ক্ষতি হয় সমাজের অবকাঠামো নষ্ট হয় ব্যক্তির পরকাল হারায় ব্যক্তির রুজি কমে যায় রাসুল সাল্লু আসলাম বলেন ইনল কির বা ইউনিস নিশ্চয় মিথ্যায় মানুষের রুজিকে কমিয়ে দেয় অলে দেন এজিদ পিতামাতার সেবা মানুষের বয়সকে বৃদ্ধি করে দোয়া এরুদুল কাজা জি কির আজকার দোয়া প্রার্থনা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। মিথ্যা একটা আল্লাহ বলেন। মহাপ নিশ্চয় আল্লাহতালা যারা মিথ্য যারা সেমা লঙ্ঘন করে তাদেরকে সঠিক পথ দেখান না এই জন্যই নবী করিম সাল আলহাসাল্লাম এই দোয়াটি পড়তেন যেখান থেকে করবে সত্যতার সাথে নিয়ে যাও তিনি এই দোয়া পড়তেন মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য আমাদের এই দোয়া মাঝে মধ্যে পড়া উচিত মিথ্যে অবশ্যই একটা মহাপ আবদুল্লাবিন্লাহন বলেন रसुल्लामुदीद सत्य तुम्हारे जरूरी तुम्हारा क्यों बिर सत्य नेक पद देखाई सत्य दिए नेर्जन बिर्रा एहदेल जान्ना ने जान पद देखा अर्थात सत्य दिए मानूष जानत लाभ करते রাসুল সাল আসালাম বলেন দয় আমরা যদি নিয়মিত সবসময় সত্য বলতে পারি তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে সত্যবাদী হিসাবে লিখা হবে যার পরিণাম হবে জান্নাত তিনি বলেন ইয়কুল কিসবা তোমরা মিথ্যে থেকে বেঁচে থাকো কেন ইন্ন কিসবা এহদুর নিশ্চয় মিথ্যে মানুষকে অর্থাৎ মিথ্যের পরিণতি হল জাহান্নাম রাসুল সাল আলহ্লাম বলেন লাজুলো এক দেব হত্যা মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যাকে অন্বেষণ করে মানে তার স্বাভাবিক হচ্ছে মিথ্যা কথা বলা একটা মিথ্যা কথা বলতে সে দ্বিধা করে না এই হলো মিথ্যাকে খোঁজা অথচ সত্য বললে তার সলিও হবে না ফাঁসিও হবে না স্বাভাবিক ব্যাপারে সে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এইজন্য জন্য আল্লাহ রসুল বলছেন যে এমন ব্যক্তিকে আল্লাহর নিকটে মিথ্যাবাদী হিসাবে লিখা হয় এমন ব্যক্তির পরিণাম জাহান্নাম তার বাঁচার পথ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র বোখারি মুসলিমের বেঁচে কারণ মিথ্যার পরিণাম হচ্ছে জাহান্ন আবু বাক সিদ্দিক রাজ বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো ফাইনাল কিসবা निश्चय मिथ्य मल इफमे पिथे जहां जहां बोलेंद तुम्हारे सत्य जरूरी तुम्हारा सत्य बोलो क्यों सिद्ख মাল হাসানা নিশ্চয় সত্য থাকে নেকির সাথে সত্যবাদী এবং সত্য উভয় হবে জাননাতে অর্থাৎ বলেছেন নিশ্চয় মিথ্যা একটা ইমান বিরোধী কাজ যখন মানুষ মিথ্যার আশ্রয় নেয় তখন তার ভিতরে ইমান থাকে না সমন্বিত দর্শক রাসুল সাল্লি হাসাল্লাম এক বৈঠকে বলেন মাইমান লি মা বাইনা লেহিয়াই হে ওমা বাইনা হে আজমল্লাহুলনা কেউ যদি আমার জন্য দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে অর্থাৎ মুখে মিথ্যা বলবে না লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে পারে জেনাই লিপ্ত হবে না এই দুইটা জিনিসের কেউ যদি জিম্মেদারি নিতে পারে তো রসুল সাল্লি আসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম क्ति के जाननाते नहीं जाब समान दर्शक मंडल बुझते मुखे सत्य बोलते बेचे तो अल्लाह रसुलदारे जाननाते नहीं जा सत्य परिणाम कत सुंदर अपरदी के मिथ्यार परिणाम कत अपछंद कत खराब আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে সত্য বলার এবং আল্লাহ বলছেন ইব্রাহিম আলাহ ইসলামকে পড়ো ইব্রাহিম আলাইসালাম ছিলেন একজন সত্যবাদী নবী তিনি কোনো সময় মিথ্যের আশ্রয় নেননি এত পরিস্থিতির মোকাবেলা করেছেন এরপরেও তিনি মিথ্যের আশ্রয় নেননি আমরা কেন মিথ্যের আশ্রয় নিব আল্লাহ বলছেন পরেজগার হতে চাও তাদের জন্য জরুরি কোন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যের একটা পরিণতি খুবই ভালো নইলে আল্লাহ এইভাবে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে বলছেন কেন সত্যের পরিণতি অবশ্যই খুব সুন্দর অবশ্যই খুব ভালো রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আল নাস তবে যে ব্যক্তি দুইজনের মাঝে মীমাংসা করে সে ব্যক্তি যদি কোনো মিথ্যের আশ্রয় নাই তাহলে সেটা মিথ্যা নাই মকুল সোম রাজি আল্লাহা বলছেন যে আল্লাহ নবী বলেছেন যে যে মীমাংসাই যায়। সে যদি কোনো মিথ্যের আশ্রয় নাই। তাহলে সেটা না যায় তাহলে আল্লাহ যুদ্ধের ময়দানে একজন আমাকে বলছে যে আপনাদের যুদ্ধের যাওয়ার সময় কখন কোথায় যাবেন আমরা যখন যাবো তার বিপরীত সময় বলতে পারি তিনি বলছেন স্বামী তার স্ত্রীকে মিথ্যা কথা বলতে পারে তাকে আগ্রহী করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য যেমন একটা দুশো টাকা দামের কাপড় কিনে বলতে পারে যে আমি 300 টাকায় কিনেছি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আল্লাহ রাসাল এখানে অনুমতি দিয়েছেন স্বামী স্ত্রীকে মিথ্যা কথা শোনাতে পারে মানে তাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য এ মিথ্যার অর্থ এই নয় যে আরেকজনের ক্ষতি করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেলশন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 রাহমাত্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে তিনটি স্থানে মিথ্যা কথা বলা যায় তার একটি হচ্ছে যুদ্ধের স্থানে আর একটি হচ্ছে স্বামী তার স্ত্রীকে মিথ্যা কথা বলতে পারে তাকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য আর একটা হচ্ছে স্ত্রীও তার স্বামীকে মিথ্যা কথা বলতে পারে এখন আমাদের দেশের বা মুসলিম বোনেরা বলতে পারেন যে কেমন হলো স্বামী আমাদেরকে খুশি করার জন্য মিথ্যা বলবে তাহলে আমাদের কি কি অধিকার থাকবে না এই জন্য আল্লাহ রসুল তাদেরও ব্যাপারে অধিকার দিয়েছেন তারাও তাদের স্বামীকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারে বলতে পারে যে আপনার কথাতে আমি খুশি আপনার উপরে আমি সন্তুষ্ট অবশ্য অনেক সময় দেখা যায় যে স্ত্রীর স্বামীর সে কথা সে প্রকাশ করতে দেয় না কেননা প্রকাশ করলে হয়তো বা তার স্বামী পরে রাগ করবে সংসারে কোনো ক্ষতি দেখা যেতে পারে এই জন্য আল্লাহ রসুল স্ত্রীকেও মিথ্যের আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছেন যে যেকোনো সময়ে যে কোনো স্থানে স্বামীকে খুশি করার জন্য পরিবেশকে সুন্দর করার জন্য স্ত্রী মিথ্যের আশ্রয় নিতে পারে আপনি আমাকে যেভাবে রেখেছেন যেভাবে খাওয়ার দেন যেভাবে আপনি সংসার পরিচালনা করেন তাতে আমি খুব খুশি অবশ্যই কোনো কোনো জায়গাতে হয়তোবা অখুশিও আছে হয়তোবা কাপড়টা যেটা নিয়ে এসেছে সেটা মনোপত হয়নি তবুও বলছে যে আমি খুব খুশি আসলে তা আন্তরিকভাবে নয় বলছিলাম রাসুল সাল্লাইসাল্লাম স্বামী স্ত্রী উভয়কেই পরস্পরে মিথ্যা বলার অনুমতি দিয়েছে যদি চো মিথ্যা মহাপ অন্য স্থানে আর একজনের জন্য পরিবেশের জন্য সমাজের জন্য জাতির জন্য এতে ক্ষতি নেমে আসে ধ্বংস নেমে আসে রুজি কমে যায় বসতাম রাসুল সাল্লাম আমাদের দিকে মুখামুখি হয়ে বসতেন তিনি আমাদের জিজ্ঞাসা করতেন যে তোমরা কেউ কোনো স্বপ্নে কিছু দেখেছো কি তা আমরা যদি কোনো স্বপ্নের কিছু দেখতাম তাহলে আমরা তার সামনে পেশ করতাম তিনি আমাদেরকে স্বপ্নে তাবির করে দিতেন তিনি একদিন সকালে আমাদেরকে বলছেন আচ্ছা তোমরা গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছো আল্লাহ রাসোলা দেখেনি তখন তিনি বললেন শুনো আমি স্বপ্নে দেখলাম দুইজন মানুষ এসে। আমার দুই হাত ধরে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো একটা লোকের পাশে আসলাম দেখি সেই লোকটা বসে আছে পাশে একটা লোক লহার লাঠি তার মুখের ডান দিকে ঢোকে পিছন দিকে নিয়ে যাচ্ছে ফেড়ে ফেলছে আবার লাঠিটা বের করে বাম দিকে নিয়ে যাচ্ছে আবার বাম দিক ফেড়ে ফেলছে এইভাবে বাম দিক থেকে ডান দিকে আসতে না আসতেই ডান দিক ঠিক হয়ে গেছে দৃশ্য দেখে আমার খুব কঠিন মনে হলো। আমি তাদের বললাম একই দৃশ্য তারা দুইজন বললে যে ইনতালেক চলতে থাকে তা আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একজন মানুষ চিথের শুয়ে রয়েছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথর দিয়ে তার মাথার উপরে আঘাত করছে মাথাতে লাগতে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে মাথা একেবারে ভেঙে চৌচির পাথর নিয়ে আসতে না আসতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার পাথর ছিটকে যাচ্ছে তাই বললাম যে একই দৃশ্য কালা তারা দুজন বললেন ইনতালেকি চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখি যেতে যেতে একটা গর্ত গর্তের উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত কলসের মত। সেখানে কি আছে সেগুলি ভেতরে আগুন আছে ধাঁধাধা করে উপরে উঠছে আবার যখন একটু কমে আসছে তখন সব নিচের দিকে দেখি সেখানে নারী এবং পুরুষ অবস্থায় চলছে দৃশ্য বললাম তারা দুইজন বললেন ইনতালে চলতে থাকেন কিছু বলছেন না চলতেই থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে একেবারে শুধু রক্ত আর রক্ত একটা লোক পাশে দাঁড়িয়ে আছে একটা পাথর নিয়ে আর একটা লোক রক্তের মাঝামাঝিতে আছে যখন লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে তখন পাশ থেকে তার মুখের উপরে পাথর মেরে তাকে একেবারে আবার মাঝামাঝিতে করে দিচ্ছে যতবার উঠার চেষ্টা করছে ততবার এভাবে আঘাত করছে আমি বললাম একই দৃশ্য তারা দুজন বললেন যে চলেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম যেদে যেদে দেখি একটা বড় সবুজ বাগান একটা বড় গাছ গাছের পাশে একজন বয়স্ক মানুষ সামনে কতগুলি বাচ্চা ছেলে পাশে দেখে একটা লোক একটা লহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে এরপর তারা দুইজন আমাকে একটা গাছের উপরে নিয়ে চলে গেলেন তারপর একটা ঘরে প্রবেশ করালেন এত সুন্দর ঘর আমি কোনো দিন দেখিনি সেই ঘরে আছে নারী আছে যুবক আছে বাচ্চা আছে অনেক মানুষ আছে এরপরে তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিয়ে আরো উপরে চলে গেলেন তারপর একটা ঘরে প্রবেশ করালেন সেই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক উত্তম অনেক সুন্দর দেখি সেখানে যুবক এবং বৃদ্ধ মানুষ কিছু দেখার পরে আমি বললাম যে আচ্ছা তো আমাকে অনেক নিলে যেগুলি দেখলাম সেগুলি বল কি দেখলাম তখন তারা দুইজন বলছেন জি হ্যাঁ আপনি যা দেখলেন সব বলে দেব ওই যে আপনি প্রথমে দেখলেন যে একজনের মুখের ভিতরে লাঠি ঢোঁকিয়ে একবারে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে তারপর এই লাঠি বের করে বাম দিকে নিয়ে যাচ্ছে বাম দিকের সাইডটা ফেড়ে ফেলতে না ফেলতেই আবার ডান দিক ঠিক হয়ে গেছে অয়েল তো মসিদ কহাজা আবার ওই বাঁকা লাঠি দিকে লাগিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে রাজুন্ন কাদ এ হচ্ছে মিথ্যু মিথ্যে কথা বলতো এবং কেয়ামত পর্যন্ত তার এই গতি হতে থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তুমি রহম করো তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আমরা মানুষ আমাদের মিথ্যে কোনো সময় চলে আসতে পারে সম্মানিত দর্শক মন্ডলী মিথ্যে বলার পরিণতি হচ্ছে তার মুখের ডান দিক হবে আবার বাম দিক হবে আবার ঠিক হবে এটা কেয়ামাত পর্যন্ত হতে থাকবে এটা কত কঠিন কত জটিল সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রাসলের বলাই কোরআন মাজিদের দুয়াটি আপনারা সবাই বলবেন রব্বে আদিনা সেগুলি আমরা একটু বলে দিই তারা দুইজন বলে দিলেন তাহলে আমাদের অবগতিতে আসবে এরপরে আপনি যে দেখলেন তারা দুইজন বলছেন আপনি যে দেখলেন একটা লোককে চিৎ করে ফেলে দিয়ে পাশ থেকে তার মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে আলেম আলেম হচ্ছে মানুষ। সে জ্ঞান অর্জন অর্জন করেছিল। করেছিল। কিন্তু সে অনুযায়ী আমল করেনি আলেমদের যে এলম অনুযায়ী আমল করা কত জরুরি যদি তারা এটা পালন না করে তাহলে যে তাদের গতি কি হবে আল্লাহ তুমি রহম কর দেখছেন এইভাবে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চুচির করে দেওয়া হচ্ছে এ আলেম মানুষ শিক্ষা অর্জন করেছিল কিন্তু সে অনুযায়ী আমল করেনি তারপরে যে আপনি দেখলেন যে একটা গর্তের মধ্যে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় দাও দাও করে জ্বলছে আগুনের ভিতরে যখন আগুনটা নিচু হয়ে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আগুনটা যখন জোরে জ্বলছে তখন বের হয়ে আসছে তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার তারা অন্যায় লিপ্ত ছিল অশ্লীল কাজে লিপ্ত ছিল যারা এই অশ্লীল কাজে লিপ্ত থাকবে তাদেরই এই গতি মরার পর থেকে নিয়ে একেবারে কে আমার পর্যন্ত এইভাবে আগুনে জ্বলতে থাকবে এরপরে বিচার বিচারে পরিণত তো কম হবে না এটা আপনারা বুঝতেই পারছেন রসুল সাল্লি ওয়াসাল্লামকে তারা দুইজন বললেন তারপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে সে লোকটা হচ্ছে সুদঘর যারা সুদ খাবে তাদের এই গতি মানুষ তো এখন বুঝতে চায় না একেবারে সারা দুনিয়াই সুদের মধ্যে লিপ্ত অথচ রসুলসাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি সুদ খাবে সে ব্যক্তি এত বড় পাপী যে ছত্রিশ যে সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ মার সাথে অন্যায় করলে যে পাপ হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদের পরিণতি তারপর আপনি যে দেখলেন যে গাছের পাশে একজন বয়স্ক মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম আর তার সামনে যে কতগুলি বাচ্চা ছেলে এগুলি হচ্ছে সাধারণ জনগণের ছেলে যারা বাল্য অবস্থায় মারা গেছে এগুলি। অবশ্য আমাদের এখানে একটা অবগতিতে থাকা ভালো যে যত বাল্য অবস্থায় ছেলেমে মারা যাচ্ছে সবাই জান্নাতে যাবে আমাদের এ বিষয়ে বিভিন্ন আলোচনা থাকলেও শেষ আলোচনা যেটা সেটা হচ্ছে মুসলিম হোক অমুসলিম হোক যত ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা যাবে তাদের পরিণাম হচ্ছে দেখলেন একটা লোক সে আগুনকে উত্তেজিত করছে তিনি হচ্ছেন মালিক হাজিন্নার জাহান নামের মালিক তারপরে যে আপনি প্রথম ঘরে প্রবেশ করলেন সে ঘরটা হচ্ছে সাধারণ মোমিনের ঘর তারপরে যে আপনি প্রবেশ করলেন তার উপরে যে ঘর সেটা হচ্ছে শহীদদের ঘর যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের জন্য এ বিশেষ জান্নাত আমরা যাকে মনে করে নিচ্ছি শহীদ এরা আসলে শহীদ নয় একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ তারাই মূলত শহীদ তারপরে আমি বলি আমি হচ্ছে জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করুন মাথা একটু উপর দিকে করলাম দেখি খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে ঘর তারা দুইজন বললেন এটা হচ্ছে আপনার ঘর আমি বললাম যে তাহলে আমাকে তোমরা আমার ঘরে প্রবেশের অনুমতি দাও তারা দুইজন বলল না প্রবেশ করবেন আমরা এখানে যেটা জরুরি ভাবে আপনাদের সামনে পেশ করতে চেয়েছি সেটা হচ্ছে যে মিথ্যের পরিণতি আমরা এই লম্বা হাদিসে মিথ্যের পরিণতি জানতে পারলাম যারা মিথ্যের আশ্রয় নিচ্ছে তারা মরার সাথে সাথে তাদের এই গতি শুরু হবে তার ডান দিক থেকে সাক্ষীর তিনটি তার একটি হচ্ছে আল্লাহর সঙ্গে সেরেক করা দ্বিতীয় হচ্ছে পিতামাত্রা অবাধ্য চলা আর তৃতীয় হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া এ রাসুল বলছেন মিথ্যা সাক্ষী মহাপাপ তিনি বলছেন যে কেউ যদি মিথ্যে সাক্ষী দিয়ে একটা মীমাংসাকে ভুল পথে নিয়ে যায় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম মিথ্যা সাক্ষীর পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহর নবী বলছেন কেউ যদি মিথ্যা কসম করে কোন জিনিস বিক্রয় করে তাহলে আল্লাহ কে মাঠে তার সাথে কথা বলবেন না রাসুলসাল আলহ্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহকে আমাদের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকন্ত মিথ্যক শাসক যারা মিথ্যুক শাসক মিথ্যে কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে এদের সাথে আল্লাহ কথা বলবেন না মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক হেডমাস্টার মিথ্য সমাজের দায়িত্বশীল যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করছে আল্লাহ তাল্লাহ কে আমাদের মাঠে তাদের সাথে কথা বলবেন না খুব দুঃখজনক কথা যারা আসরের পরে মিথ্যা কথা বলে তার সুবিধা ভোগ করার জন্য আল্লাহ আল্লাহতাল তাদের সাথে কে আমাদের মাঠে কথা বলবেন না তিনি বলছেন যে অমনাথ ফেকুন বেশি আতেহি তার ব্যবসা বাণিজ্যের জন্য মিথ্যের আশ্রয় নাই। যারা ব্যবসা বাণিজ্যের সুবিধের জন্য মিথ্যের আশ্রয় আল্লাহ আল্লাহতলা তাদের সাথে কে আমাদের মাঠে কথা বলবেন না তাদের পরিণতি খুব ধ্বংসাত্মক আমরা বলতে চাচ্ছি সমন্বিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল বলেছেন যার চারটে জিনিস আছে তার সবকিছু আছে সে ইহকালো ধ্বনি সে পর কালো ধনী তার একটা হচ্ছে সত্য কথা সমন্বিত দর্শক মন্ডলী আল্লাহ আমাদের সত্য বলার তৌফিক দান করুক যে কোনো সময় যে কোনো মূল্যে সুলি হলেও ফাঁসি হলেও আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি আমাদের প্রতি দয়া করো আমরা যেন সত্য বলতে পারি মিথ্যে থেকে বেঁচে থাকতে পারি এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমত সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बारे इमेल कर समाधान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 इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रे आठ टेब सम्प्रचार सकाल सतटएिवी बांगलाय